পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামের দাওয়া কিভাবে গোপন থেকে প্রকাশ্য পর্যায়ে উন্নীত হল এবং ক্রাইস্টের প্রতিক্রিয়া কেমন ছিল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 এই ধরনের লোকদের তাদের ডিমান্ড অনুযায়ী মসজিজা বা মিরাকুলাস কিছু দেখালে যে তারা ইমান আনবে না সেটা আল্লাহ ভালো করে জানতেন বরং তারা মসজিদা দেখলে সেটাকে জাদু হিসেবে চালিয়ে দিত তবে হ্যাঁ এর পরেও আল্লাহর আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে অনেকগুলো মুজিজা দেয়া হয়েছিল শেষ আলোচনায় আমরা পরে আসবো আল্লাহ রসুল সাল্লা আলহামকে যখন চ্যালেঞ্জ করেও দমানো গেল না তখন তারা অত্যাচার নির্যাতন হত্যার পথ বেছে নিল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 মুস্তা তোমাদের জীবন ব্যবস্থাকে বদলে দিতে চায় অথচ মুস্তা ফিরাউনকে বলেছিল সে যেন তার অত্যাচার নিপীড়ন বন্ধ করে এটার নাম ফিরাউন দিয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টি বা সন্ত্রাসবাদ মুস্তা আলাই তাদেরকে তাওহেইদের আহ্বান করেছিলেন সেটাকে তারা প্রচার করলো মুস্তা তোমাদের জীবন ব্যবস্থাকে নষ্ট করে দিতে চায় বা এখনকার ভাষায় বললেই এই সন্ত্রাসীরা জনমানুষের জীবনকে হেল করে দিতে চায় কোরাইশরাও একই কাজ করলো।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 এই কথাগুলো মূলত নবীজি সাল্লু আলী আসসাল্লামকে ব্যাকফুটে ঠেলে দিতে চাইল যখন একজন মানসিকভাবে কিছুটা দুর্বল অবস্থায় থাকে তখনই তাকে প্রলোভন দেখানো সঠিক সময় কোরাইশা তাই করল সমস্ত দোষ রসুল্লা সাল্লু আলিয়া কাঁধে চাপিয়ে তারা এবার তাকে লোভ দেখালো। বলল মুহাম্মদ অর্থের আশাতেই যদি তুমি এই বাণী প্রচার করে থাকো তাহলে আমরা তোমার জন্য যত লাগে সম্পদের ব্যবস্থা করে দেব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 কিন্তু না নবীজি ক্ষমতা বা টাকা কোনটাই তিনি চান না তাই তিনি বললেন তোমরা যা কিছুই বলেছ আমি তার কিছুই চাই না অর্থ করি মান মর্যাদা কিংবা তোমাদের উপর ক্ষমতা লাভের আশায় তোমাদের কাছে ইসলামের বার্তা নিয়ে আসেনি আল্লাহ তোমাদের কাছে আমাকে একজন রসুল হিসেবে প্রেরণ করেছেন তিনি আমার উপর তার কিতাব অবতীর্ণ করেছেন এবং আমাকে আদেশ দিয়েছেন তোমাদেরকে সুসংবাদ দিতে ও সতর্ক করতে আমি তোমাদের কাছে আমার রবের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছি মাত্র কুরাইশা ছিল দুনিয়াদার লোক একজন মানুষের তার ব্যক্তিগত আরাম আয়সার উপর প্রাধান্য পেতে পারে সে ধারণা হয় কারণ ব্যাংকের চাকরি মানেই হাই স্যালারি ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ানো কয়েক বছরের ব্যাপার মাত্র কিন্তু কেউ যখন ইসলামের খাতিরে ব্যাংকের চাকরি ছেড়ে দেয় কিংবা ব্যাংক সেক্টরে না ঢোকার সিদ্ধান্ত নেয় তখন একজন লোক চোখ কপালে তোলে আরে পাগল নাকি তুমি এত টাকা চাকরি কেউ ছাড়ে আসলে এই সেগুলার লোকগুলো ইমান জিনিস তা বোঝে না তারা বোঝে না এই জীবনের পরেও আরেকটি জীবন আছে আর সেই জীবনেই আসল জীবন যাই হোক প্রসঙ্গে ফেরা যাক কোরআসরা ভেবেছিল রসুল্লা সাল্লাইকে দুনিয়াদী প্রলোভন দেখিয়ে কিনে নেওয়া যাবে তারা তাদের ছুলি থেকে বেস্ট অফারটাই তাকে ছুড়ে দিচ্ছিল টাকা ক্ষমতা নারী একজন পুরুষের দুর্বলতা এসবকে ঘিরে আল্লাহ এক চুল নড়বেন না কোরাইশরা যা বোঝার তা বুঝে গেল তার বুঝল মুহাম্মদ সাল্লা আলাইস্লামকে আর কোন অফার দিয়ে লাভ নেই তাই তারা এখন তাকে চ্যালেঞ্জ করল এমন সব চ্যালেঞ্জ ছুড়ে দিল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 নবীর কাজ উম্মতের কাছে তাওহিদের বার্তাকে পৌঁছে দেয়া তাই রসুল্লা সাল্লা একটি দিকে জোর দিচ্ছেন তা হলো তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে মুবাসির ও মন্দির হিসেবে সুসংবাদা এবং সতর্ককার হিসেবে কিন্তু কোরআসরা নাছরবান্ধা তারা বিদ্রুপ করতেই থাকল হয়তো তারা রসুল্লাহ সাল্লাই নার্ভ টেস্ট করছিল হয়তো তারা রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে খেপিয়ে দিতে চাইছিল ফিরে আউনের ক্ষেত্রে আমরা দেখেছি মুসা আল্লাহলামকে সে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করছিল মুসাকে সে বড় করেছে এই কথা বলেই সে কথায় হারিয়ে দিতে চাইছিল। চাইছিলাম একজন মানুষকে হত্যা করেছে এই কথা বলে মনস্তাত দুর্বল করে দিতে চাইছিল কোরাইশরা একই রকম কাজ করছিল তারা চাচ্ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামকে অক্ষম এবং মিথ্যাবাদী হিসেবে তুলে ধরতে যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা এই কৌশল অবলম্বন করে আসছে সেটা হলো।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 যেন তিনি যে আল্লাহর নিকটবর্তী বান্দা সে কথা প্রমাণিত হয় এখানে উল্লেখ্য কোরাইসদের সকল দাবি টাকা পয়সার সাথে সম্পর্কিত তাদের বদ্ধমূল ধারণা যার টাকা আছে সে আল্লাহ কাছের বান্দা যার ধনদৌলত নেই সে কি করে আল্লাহর বান্দা হয় ঘুরে ফিরে সেই সেকুলার মানসিকতা টাকাই সব দুনিয়াই সব তারা সবকিছু অর্থের বিচারে বিচার করে এমনকি নবীকেও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 এ প্রসঙ্গে আল্লাহ বলেন চন্ন কথম সুবিহ ও মিলু বি পূর্ববর্তী গণ কর্তৃক নিদর্শন অস্বীকার করার ফলেই আমাকে নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে আমি তাদেরকে বোঝাবার জন্য সামদকে উষ্ট্রি দিয়েছিলাম অতঃপর তারা তার প্রতি জুলুম করেছিল আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি আয়াত তৃতীয় ঘটনাটি ইহুদীদের সাথে সংশ্লিষ্ট কোরাইশরা চাইছিল মোহাম্মদ সাল্লাইকে এমন কোন প্রশ্ন করে আটকে দিতে যা একজন শুধু নবীর পক্ষে জানা সম্ভব এ কারণে তারা ইহুদীদের দ্বারস্থ হলো, এই ঘটনাটিও ইবেন আব্বাস বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেন কোরাইশ বংশের লোকেরা নাজার এ বেন এবং আকবা এবেন আবি মুদকে মদিনায় ইহুদীদের কাছে প্রেরণ করেছিল তারা তাদেরকে বলেছিল তোমরা দুইজন গিয়ে ইহুদি যাজকদের নিকট মোহাম্মদ সাল্লা সাল্লামের পরিচয় দেবে এবং তার সম্পর্কে জ্ঞাত করবে এবং তার সত্যাসত্য সম্পর্কে জিজ্ঞেস করবে কারণ তারা প্রথম আসমানি কিতাবপ্রাপ্ত সম্প্রদায় নবী রসুলগ সম্পর্কে তাদের যেই জ্ঞান আছে তা আমাদের নেই ওরা দুজন যাত্রা করে এবং মদিনায় গিয়ে পৌঁছে রসুল্লাহামের পরিচয় কার্যকলাপ এবং তার কত বক্তব্য উল্লেখ করে তারা ইহুদি তার সত্য সত্য সম্পর্কে জিজ্ঞেস করে তারা দুজনে বলেছিল আপনারা তাওড়া কিতাবপ্রাপ্ত সম্প্রদায় আমরা আপনাদের নিকট এসেছি এই উদ্দেশ্যে যে আমাদের ওই লোকটি সম্পর্কে আপনারা আমাদেরকে প্রকৃত তথ্য জানাবেন ইহুদি যাজকগণ ওদেরকে বলল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 নজর ও ওকবা ফিরে এলো কোরাই সম্প্রদায়ের নিকটে তারা বলল হে কোরাই সম্প্রদায় আমরা এমন বিষয় নিয়ে এসেছি যা তোমাদের মাঝে এবং মুহম্মদ সাল্লা মাঝে স্পষ্ট মীমাংসা করে দেবে ইহুদি যাজক কন আমাদেরকে পরামর্শ দিয়েছে তাকে কয়েকটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে সেই বিষয়গুলো তারা ওদেরকে জানায় তখন কোরাইশের লোকেরা রসুল্লা সাল্লা নিকটে আসে এবং বলে হে মোহাম্মদ আমাদের এই বিষয়গুলো সম্পর্কে জানাও দেখি ইহুদিদের নির্দেশিত বিষয়গুলো আপনারা যা জিজ্ঞেস করছেন সে সম্পর্কে আমি করল। এদিকে একে পনেরো দিন অপেক্ষা করলেন কিন্তু ওই সম্পর্কে কোন ওহিনাজ হল না হজরত জিব্রাহিল্লামও আসলেন না মক্কার অধিবাসীরা খুশিতে আটখানা তারা বলছিল মুহাম্মদ আমাদেরকে পরের দিন উত্তর দেবার অঙ্গীকার করেছে অথচ পনেরো দিনের মাথায়ও সে আমাদের প্রশ্নগুলো সম্পর্কে কোনো উত্তর দিচ্ছে না ওয়াহি বন্ধ থাকায় রসুল দুশ্চিন্তা করে গেলেন মক্কাবাসীদের অব্যাহত কটুক্তি ও তিরস্কার তাকে কষ্ট দিচ্ছিল অবশেষে সুরা কাহাত নিয়ে জিবিল্লাম এলেন মুশ্রিকদের আচরণে খুব্ধ ও অধৈর্য হয়ে ওঠায় রসুল্লাহ সাল্লাস্লামের প্রতি সামান্য করা ভাষা এসেছে এই সুরায় এতে তাদের প্রশ্নকৃত যুবকের তথ্য এবং পৃথিবী প্রদক্ষিণকারী ব্যক্তির বর্ণনা আছে অন্যত্র রুহ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ওরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে বলুন রুহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তোমাদেরকে সামান্য জ্ঞানী দেয়া হয়েছে সুরাবণী ইসরায়েল আয়াতি ইহুদিদের কাছ থেকে শিখে আসা মুসরিদদের দ্বিতীয় প্রশ্ন ছিল গুহার অধিবাসী অর্থাৎ কাহাতের ব্যাপারে এ সম্পর্কিত কয়েকটি আয়াত আমরা উল্লেখ করছি 17. فقالوا رَبَّنَا آتِنَا مِن لَّدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا 18. فضربنا على آذانهم في الكهف سنين عددا. হুমলি না লমুিজনি আহ্বলিমিস অমদ নশ্নু কুসল চহু বিল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 আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নির্দেশনা নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন তো আাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন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 ইবমো রিবশিজদুফি আইনি হিউজ কৌম উল কৌর্ ইতির ফিহীন عَذَابًا বলম وَأَمَّا مَن সু وَعَمِلَ ইন فَلَهُ আদবন্ম আল ফলিষ সজ অনিলুষ্হু মি অমৃণুস্র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 যতটুকু আল্লাহ তাকে দিয়েছিলেন এর বেশি নয় এ পর্যায়ে যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হল হিংসা বিদ্বেষ হিংসার কথা বলতে প্রথমে চলে আসে কোরাইসদের বিখ্যাত নেতা ওয়ালিদ ইবেন আলি ওয়াসাল্লামের নবোয়াদ প্রাপ্তির বিষয়টি তার কোনোভাবেই সহ্য হচ্ছিল না সে বলেছিল আল্লাহ যদি কাউকে নবী বানাতেই চান তাহলে আমাকে কেন নবী হিসেবে বাছাই করা হল না আমি জ্ঞানীগুন লোক বয়সেও মোহাম্মদের চাইতে বড়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 আল্লাহ বলে আহ্বান মধ্যম তারা অবলম্বন করুন কোরাইশরা কোরআন নিষিদ্ধ করেছিল সত্যি কিন্তু সাহাবিরাও কম যান না আবু বকর এবং আবদুল্লাহিনা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 আল্লা কসম দেখে মনে হচ্ছে যেন আমরা এক গর্ভবতী নারীর সেজন্যদ সাল আলহাম দায়ী এরপর উৎপাদ প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লু আলাইস্লামকে উচ্চ মর্যাদা ধন সম্পদ তিনি যা চান তাই দেয়া হবে তাদের উদ্দেশ্য ছিল নবীজি সাল্লু আলাহিসামকে লোভ দেখিয়ে আপস সমঝোতার মাধ্যমে ইসলামকে পঙ্গ ও নিষ্ক্রিয় করে দেওয়া এখানে লক্ষণীয় ব্যাপার হল রসলুল্লা সাল্লা উত্বার এসব বকবাকানি মন দিয়ে শুনেছেন কথার মাঝখানে তাকে একবারও বাধা দেননি কেননা রসলুল্লাহ সাল্লাহ আলহাম ছিলেন একজন উৎকৃষ্ট শ্রোতা আর তাই উত্বার কথাগুলো অর্থহীন হলেও তিনি শান্তভাবে তার সব কথা শুনে গেলেন উত্বা এক সময় থামলো। তারপর রসুল্লাহ সাল্লা মৃদু স্বরে তাকে জিজ্ঞেস করলেন উত্বা তোমার কথা কি শেষ হয়েছে উৎপা বলল হ্যাঁ শেষ রসুল্লাহ নিজ থেকে উতবার কোন কথার জবাব দিলেন না বরং কোরআনের সুরা ফুসিলাতে শুরু থেকে আয়াত পাঠ করতে থাকলেন একটির পর একটি কিবুফুবিল চল্লি কৌমীল বশি রৌনীরা স আরবসু হুম সুমলস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 قل إنما أنا بشر مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا ইলৈয় অম إله وَاحِدٌ فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ ওই মুশ্রিকদ কত বিলিহং কফিয় ইদীনু আওয়ালি শিলহুম অজোন্য়ৌমু ফুর বিলবি খি নিহ লিহিমি সৌ পিহ রিহদ্দর সিহ وقدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ ثُمَّ السَّوَاءِ لَا السَّمَاءِ وَهِيَ دُخَانٌ সকাল হলি অর্ন অর্কলহ অলিল অর্চিয় পৌওয়ান কোলচন পো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 মোহাম্মদ যখন কোরআন পড়তে শুরু করল সে কি বলছিল আমি আগামাথা কিছুই বুঝতে পারিনি শুধু একটা ব্যাপার বুঝেছি আদ ও সাম জাতির ওপর যেমন আজাব এসেছিল আমাদের ওপরও তেমন আজাব আসবে এমনটাই সে হুমকি দিয়েছে কোরআসের লোকেরা বলল দূর হ সে তোমার সাথে স্পষ্ট আরবি ভাষায় কথা বলল আর তুমি তার কথা বুঝতে পারলে না উত্পা উত্তর দিল আল্লাহর নামে শপথ করে বলছি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 তিনি সেরা নাকি তার দাদা সেরা এই প্রশ্নের উত্তর দিতে গেলে উতবা আর তার কোনো কথাই শুনত না এখানে কে সেরা মুখ্য নয় মুখ্য হচ্ছে তাও হিদ বা আল্লাহ একত্ববাদ তাই উত্তর এর প্রশ্ন সাল্লাম এড়িয়ে গেছেন আমাদের সময়ও আমরা প্রায় দেখি স্পর্শকাতর প্রশ্নের উত্তরে সময় দিতে গিয়ে অনেক দা তার মূল লক্ষ্য থেকে দূরে সরে যান রসুল্লাহ সাল্লাই এর ক্ষেত্রে সেটা হয়নি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 কাল অর্জুনলি কুর্দি উলময় হুম চি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 অন্যান্য প্রজেক্ট করুন অথবা ফেসবুক পেজ ডবসবুক ডট কম রেইন অথবা ইউটিউব চ্যানেল wwwfacebookcom ডট অথবা স্ল্যাশ চ্যানেল wwwyoutubecom মিডিয়া অর্গ 2015